যাত্রী ও অনেক দিন আগে একটা লোক ছিল যার নাম ছিল যে আরো গোটা পৃথিবী ঘুরে বেড়াতো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করত সঙ্গে থাকত ওর প্রিয় বন্ধু একটা কুকুর নাম রাস্কি একদিন যখন ও মাঠে ঘুরে বেড়াচ্ছিল রাস্কি একটা গর্ত দেখে চিৎকার করতে শুরু করল কি হয়েছে বাবু আর তুমি কি দেখতে পেয়েছো। ও গর্তের কাছে গিয়ে দেখল নিচে একটা মানুষ একটা ভাঁদর একটা বাঘ এবং একটা সাপ আটকে পড়েছে যেহেতু ও খুব ভালো এবং দয়ালু মানুষ ছিল তাই ও ওদের জন্য কিছু একটা করার সিদ্ধান্ত নিল আরে না আমাকে ওই লোকটাকে বাঁচাতে হবে ওই জন্তুরা ওকে আক্রমণ করার আগে ও চারিদিকে দেখলো আর একটা লম্বা দড়ি দেখতে পেল ও ওটা নিল আর দড়ির একটা দিক গর্তের মধ্যে ফেলে দিল বাঁদরটা দড়িটা ধরে তাড়াতাড়ি নিরাপদে উঠে এলো এরপর সাপটা দড়িটা জড়িয়ে ধরে ওপরে উঠে এলো তারপর বাঘটা দড়িটা ধরল আর দড়ি ধরে টেনে তাকেও তুলে আনা হলো ওরা তিনজনেই ওই যাত্রীর কাছে কৃতজ্ঞ ছিল আর ওকে ধন্যবাদ জানালো ব্যক্তি আপনাকে অনেক ধন্যবাদ আমি নরল শহরের কাছে একটা পাহাড়ে থাকি আপনি যদি ওখানে যান তাহলে আমি খুবই ধন্য হব আপনাকে সাহায্য করব। আমরা খুবই কৃতজ্ঞ যে আপনি আমাদের সাহায্য করলেন वल्स थी जदि कखा प्रयोजनता हमें आपा कर सूचो हरबना कि लोकटा के ना सब मानूष विशेषकर लोकटा खूब ही अकृतज्ञ ना ও একজন লোভী আর অকৃতজ্ঞ মানুষ যে আমাদের সাহায্য করতে চাইছিল না আর আমরা যখন বেরোনোর চেষ্টা করছিলাম ও এতটাই অহংকারী যে আমাদেরও সাহায্য করছিল না যাই হোক আপনাকে ধন্যবাদ সাহায্য করার জন্য আর আপনি যদি সেরোনা নদীর পাশের জঙ্গল দিয়ে কখনো যান তাহলে আমি আপনাকে একটা উপহার দিতে চাইবো যেটা হয়তো আপনার ভালো লাগবে এসব বলে ওরা জঙ্গলের দিকে চলে গেল ওরা যা বললো যে সেটা না শুনে ওই লোকটাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল যে দৌড়ি ফেলে লোকটাকে উপরে উঠে আসতে সাহায্য করলো। ধন্যবাদ আমার নাম হলো রোরকার, আমি একজন স্বর্ণকাল আপনি যদি কখনো নরলোক শহরে যান তাহলে আমি আপনাকে এই সাহায্যের বদলে কিছু দিতে পারবো। এটা বলে স্বর্ণকার শহরের উদ্দেশ্যে রওনা দিল আর যে তার যাত্রা পথে বেরিয়ে পড়লো যে মাঠের মধ্যে দিয়ে যেতে থাকলো আর রাজকি পাখিদের সঙ্গে খেলা করতে লাগলো একটা প্রজাপতির পেছনে ছুটতে লাগলো যখন ওরা পাহাড়ের কাছে পৌঁছালো ওদের অভিবাদন তোমাদের দেখে আমার খুব ভালো লাগছে এখানে একটু দাঁড়াও আমি নিশ্চয়ই যে আর রাজকি গাছের নিচে বসে বাদরদের জন্য অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণের মধ্যেই বাদরটা ফিরে এলো একটা খুব সুন্দর বাশের বাঁশি নিয়ে যখনই কোনো সাহায্যের প্রয়োজন দিকে এগোতে লাগলো পাহাড়ের নেজ দিয়ে ওরা যখন জঙ্গলে প্রবেশ করলো সেখানে ওরা দেখতে পেল বাঘটা ওদের দিকে এগিয়ে আসছে সে ওদের অভিবাদন জানালো আর বলল। আমাকে বাঁচানোর জন্য আবারও ধন্যবাদ জানাই সাতার কাটতে যাচ্ছিল সঙ্গে কিছু দাসীদের নিয়ে ওদের কাছে গিয়ে জোরে গর্জন করলো বাঘটাকে পাথরের উপর দাঁড়ানো অবস্থায় দেখে রাজকুমারী আর দাসীরা ভয় পেয়ে হাতের কাছে যা পেলো তাই নিয়েই দৌড় লাগালো দয়া করে এটা গ্রহণ করুন আমার কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে ধন্যবাদ তবে তুমি দেখছি সত্যি খুব দয়ালু ও আর একটা আপেল এই ছোট্ট প্রাণীটির জন্য হাড়টা পাওয়ার পন্থা না জেনে ওরা বাঘকে অভিবাদন জানিয়ে নদী পেরিয়ে খুব শিগগিরই নুরলক শহরে প্রবেশ করলো। দেখো রাজকি আমরা শহরে পৌঁছে গেছি এটা খুব ভালো জায়গা আমাদের আরাম করার জন্য আর তারপর কাল আমাদের যাত্রা শুরু করতে হবে চলে এসো যাওয়া যাক এখন খুব ভালো হবে যদি স্বর্ণকার রোর কানকে আমরা পেয়ে যাই তাহলে আমরা ওর কাছে এই হাড়টা বিক্রি করে দিয়ে আমাদের যাতায়াতের জন্য খাবারের জন্য কিছু টাকা পেয়ে যাব কি বল বন্ধু চলো দেখা যাক বাজারের কাছে ওনাকে পাওয়া যায় কিনা অন্যদিকে যখন দাসীরা জিনিসপত্র উদ্ধার করতে ওরা পাগলের মতো মুক্তর হাড়টা খুঁজতে লাগলো কিন্তু কোথাও সেটা পেল না ওরা ফিরে গেল রাজার কাছে যে কিনা ওই মুক্তর হারের জন্য পুরস্কার ঘোষণা করেছিলেন এখানে দেখে খুবই ভালো লাগছে বলুন কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি শহরের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আর আজকে রাত্রে থাকার একটা জায়গা দরকার আমাদের এটাই সেই হার যেটা আমি রাজকুমারীর রেহার জন্য বানিয়েছিলাম আমার রাজাকে জানানো উচিত তাহলে তো আমি আরো বড় লোক হয়ে যাবো নিশ্চয় আমি প্রথমে তোমাদের খাওয়ার কিছু ব্যবস্থা করছি অপেক্ষা করতে লাগলো আর হারের ব্যাপারে রাজাকে সব কিছু জানালো মহারাজের জয় হোক যে লোকটা হাতটা চুরি করেছিল আর যার কাছে সেটা আছে সেই মুহূর্তে আমার দোকানে বসে আছে আমি একটাও কথা শুনবো না তোমাকে শহর জুড়ে হাতে হাত করা পড়িয়ে ঘোরানো হবে যাতে সবাই শিক্ষা পায় যে চুরি করলে কি শাস্তি হতে পারে নিয়ে যাও আর কুকুর ছানাটাকে একটা খাঁচায় বন্দি করো আর তারপর বেচারা যে কে হাতে হাত করা হলো আর লোকজন টিটকিরি মারতে থাকলো শহরের লোকজনকে ওকে টিটকিরি আর ধিকার দিতে শুনে যে কেঁদে ফেললো আমি যদি পশুদের কথা শুনে ওই কৃতজ্ঞ লোকটাকে না বাঁচাতাম তাহলে আমাকে এই দিল সেটা শুনে বাদরটা শহরে গিয়ে ও সোজা সাপের কাছে গিয়ে ওকে ডাকতে লাগলো বাইরে বেরিয়ে এসো আমাকি বলার জন্য ধন্যবাদ ও ওর বোনের কাছে গেল যে আসলে ছিল একটা জিন আর ওকে কিছু বললো আর বোন সঙ্গে সঙ্গে সাহায্য করতে রাজি হয়ে গেল এই যে এটা গিয়ে ওই লোকটাকে দিয়ে দাও যখন তুমি সুযোগ পাবে আর তুমি এটাও বলবে যে এই পাতাটা গিয়ে যেন রাজকুমারীকে শোকায় আর আমি তখন মন্ত্র পড়ে দেব আর তাহলেই আমাদের সব কাজ একদম হয়ে যাবে জিন চলে গেল? আর রাজকুমারীর উদ্দেশ্যে মন্ত্র পড়ল যার ফলে রাজকুমারী গভীর নিদ্রায় চলে গেল সাপটা জেলের কুঠুরির কাছে পৌঁছে গেল যেখানে যে আর রাস্কিকে রাখা হয়েছিল ওদের পুরো প্ল্যানটা বলল এই পাতাটা নাও যখন ডাকা হবে আর কক্ষে ওকে এই পাতাটা শুকতে দেবে আর ও সুস্থ হয়ে যাবে পরের দিন রাজা আর মন্ত্রীর মধ্যে জোর গোলযোগ বেঁধে গেল কি করে রাজকুমারীকে সুস্থ করা যায় সেটা নিয়ে কিন্তু আমাদের শহরে তো কোনো ওঝা নেই মহারাজ তাহলে এক ডাইনি আমি জানি না যা কে পারো নিয়ে এসো সেই মুহূর্তে মাটি কেঁপে উঠল আর করে বলো এখন একমাত্র একজনই আছে যিনি এই রাজকুমারী কে জাগিয়ে তুলতে পারবেন কিন্তু তিনি নির্দোষ একজন মানুষ হওয়া সত্ত্বেও জেলে বসে শাস্তির দিন গুনছেন পাতাটা শুকিয়ে দিল আর ভেষজের গন্ধে এলো আমার শোনা মেয়ে তোমায় অনেক ধন্যবাদ বাবা তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো। বলো তুমি যদি হাড়টা চুরি না করে থাকো তাহলে পেলেটা কি করে এটা যে সবকিছু রাজাকে পরিষ্কার করে বলল আর সেই মুহূর্তেই রাজা যেকে পুরস্কৃত করলো। আর মিথ্যে বলার অপরাধে আর যেকে তার সাহায্যের বদলে সাহায্য না করার জন্য স্বর্ণকার রোরকানকে বন্দী করার আদেশ দিলেন কে না এইভাবে রোরকান একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা পেল যে সবার প্রতি সবসময় কৃতজ্ঞ থাকা উচিত এবং বিশেষ করে যে তোমাকে বিপদের সময় সাহায্য করে তার প্রতি লোভ কিংবা স্বার্থপরতা দেখানো উচিত নয়